ত্রয়োদস খখণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ বিজয় কেদার প্রভৃতির প্রতি কামিনী কাঞ্চন সম্বন্ধে উপদেশ শ্রীরামকৃষ্ণ বন্ধনের কারণ কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চনী সংসার কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করিলেন আর বলিতেছেন আর আমায় তোমরা দেখতে পাচ্ছ এই আবরণ এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ দেখো না যে মাঘসুখ ত্যাগ করেছে সে তো সুখ ত্যাগ করেছে ঈশ্বর তার অতি নিকট কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া নিঃশব্দে কথা শুনিতেছেন কেদার বিজয় প্রভৃতির প্রতি মাঘসুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে এই কামিনী কাঞ্চনই আবরণ তোমাদের তো এত বড় বড় গোঁফ তবু তোমরা ওইতেই রয়েছ বলো মনে মনে বিবেচনা করে দেখো বিজয় আজ্ঞা তা সত্য বটে কেদার অবাক হইয়া চুপ করিয়া আছেন ঠাকুর বলিতেছেন সকলকেই দেখি মেয়ে মানুষের বশ কাপ্তেনের বাড়ি গিচ্ছিলাম তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও কাপ্তেন তার মাগকে বললে সে মাগো তেমনি কেয়া হুয়া কেয়া হুয়া করতে লাগল শেষে কাপ্তেন বললে যে ওরাই অর্থাৎ রামেরা দেবে গীতা ভাগবত বেদান্ত সব ওর ভিতরে সকলের হাস্য টাকা করি সর্বস্ব সব মাগের হাতে আবার বলা হয় আমি দুটো টাকাও আমার কাছে রাখতে পারি না কেমন আমার স্বভাব বড়োবাবুর হাতে অনেক কর্ম কিন্তু করে দিচ্ছে না একজন বললে গোলাপিকে ধর তবে কর্ম হবে গোলাপি বড়বাবুর রাঁড় পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছিলাম। তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপরে দেখি যে চারতলা নিচে এসেছি কলম্বাডা রাস্তা যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে সেভাবে আমি বেশ আছি বিজয় সহাস্যে রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন শ্রীরামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না কেবল বলিলেন সেই ঈশ্বরের ইচ্ছা তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ যাকে জিজ্ঞাসা করি সেই বলে আগ্ঞে হাঁ আমার স্ত্রীটি ভালো একজনেরও স্ত্রী মন্দ নয় সকলের হাস্য যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশাই কিছু বুঝতে পারে না যারা দাবা বড়ে খেলে তারা অনেক সময় জানি না কি ঠিক চাল কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে স্ত্রী মায়া রূপিনী নারদ রামকে স্তব করতে লাগলেন হে রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়ারূপিনী সীতার অংশে যত স্ত্রী আর কোনো বর যাই না এই করো যেন তোমার শুদ্ধা শুদ্ধাভক্তি হয় আর যেন তোমার জগতমোহিনী মায়ায় মুগ্ধ না হই সুরেন্দ্রের কনিষ্ঠ গিরিন্দ্র ও তাঁহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রেরা আসিয়াছেন গিরীন্দ্র অফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন নগেন্দ্র ও ওকালতীর জন্য প্রস্তুত হইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিন্দ্র প্রভৃতির প্রতি তোমাদের বলি তোমরা সংসারে আসক্ত হইও না দেখো রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে সৎ অসৎ বিচার হয়েছে এখন তাকে বলি বাড়িতে যা কখনো এখানে এলি দুই দিন থাকলি আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে যাত্রাওয়ালারা যদি এক একসুরে গায় তবেই যাত্রাটি ভালো হয় আর যারা শুনে তাদের আহ্লাদ হয় ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে সাধুর মন ঈশ্বরে বারো আনা আর কাজে চার আনা সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ সাপে ন্যায মারালে আর রক্ষা নাই ন্যাযে যেন তার বেশি লাগে ঠাকুর তলায় যাইবার সময় সীতির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন গোপাল মাস্টারকে বলিতেছেন উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে পঞ্চবটি তলায় কীর্তনের আয়োজন হইল ঠাকুর আসিয়া আছেন। সহচরী গান গাইতেছেন ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন গতকল্য শনিবার অমাবস্যাগী আছে জ্যৈষ্ঠ মাস আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল হঠাৎ ঝড় উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন কীর্তন ঘরেই হইবে স্থির হইল শ্রীরামকৃষ্ণ সীতির গোপালের প্রতি হ্যাঁ গা ছাতিটা এনেছ গোপাল আজ্ঞা না গান শুনতে শুনতে ভুলে গেছি ছাতিটি পঞ্চবটিতে পড়িয়া আছে গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন শ্রীরামকৃষ্ণ আমি যে এত এলোমেলো তবু অত দূর নয় রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় তেরোইকে বলে এগারোই আর গোপাল গরুর পাল সকলের হাস্য সেই যে স্যাঁকড়াদের গল্পে আছে একজন বলছে কেশব একজন বলছে গোপাল একজন বলছে হরি একজন বলছে হর সে গোপালের মানে গরুর পাল সকলের হাস্য সুরেন্দ্র গোপালের উদ্দেশ করিয়া আনন্দে বলিতেছেন কানু কোথায়